أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان ر المشرقين وَورب المغبين فبأَ آ رَبك ما تكذذب مرج البَحن يلتقان بَنَهُ برضَخُ لا يبغان فبأَ آلَ رَبك ما يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل مَنْ عليها فان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 لا تَفُذُونَ إِلَّا بِسُلطان فَبِأَّ آلَ إ رَبِّكُ ما تُكَذبَان يُرسَّل عَلَْكُمَا شوَاضُ مِن النَّارِوَنُحاسُم فَلَا تَ تَصِران فَبِأَّ آلَ إِ رَبِّكُ সম্মানিত হাজির আমরা তাফসি শুনে আসছি সুর আর রহমান থেকে সুর আর রহমানের আজকে ১৪ নম্বর আয়াত থেকে আমাদের তাফসি শুরু হতে যাচ্ছে আল্লাহ করেন খলাকাল কাল ফখর। আল্লাহ তে সৃষ্টি করেছেন সলসল থেকে একেবারে ফখর মতো সেটা সলসল কি জিনিস আর ফার কি জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করব আর সৃষ্টি করেছেন চোদ্দ নম্বর আগে আল্লাহ সেখানে সৃষ্টির অনেক কিছু বয়ান করেছেন আল্লাহ তালা কিভাবে সমস্ত মখলুকাতের আকাশ জমিন আছে তিনি পয়দা করেছেন তারপরে আল্লাহ তালা আসল যে দুটো সৃষ্টিকে আল্লাহ তালা আসল কাজের জন্য সৃষ্টি করেছেন তাদের প্রসঙ্গে আসছেন সুরার শুরুতে গাছ পালা তারকা চন্দ্র সুজোয়া সামসঅল কমার এগুলো কথা আলোচনা হয়েছে সমস্ত মাহলুকের কথা আলোচনা করেছেন এখন আল্লাহ তালা আসল দুটো অস্তিত্বের কথা আলোচনা করেছেন যাদেরকে আল্লাহ তালা একটি মহান উদ্দেশ্যের সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির মধ্যে এই দুটো সৃষ্টি একটা বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সে কথা অন্য আয়াতে আল্লাহ কি বলেছেন ওমাওয়াল জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমার বন্দিগি করার জন্যে আমার কথা মেনে চলার জন্য আমি সৃষ্টি করেছি আর আল্লাহ তালার অবাধ্যতা করে আসলে এই দুটো মখলুকাতই বেশি অন্য কোন মাখলুক আল্লাহ অবৈধ হয় না চন্দ্রকে যখন উঠতে বলে ঠিক সময় উঠে যখন ডুবতে বলে ঠিক ওই সময় ডুবে যায় সূর্যকে যখন আল্লাহ তালা উঠতে বলে ওই সময় উঠে যখন ডুবতে বলে ওই সময় ডুবে কোনোদিন কথা অমান্য করে না অমান্য করে কে মানুষ এবং জিন যে দুটো বেশি মান্য করার কথা তারাই বেশি অমান্য করে তো এদের প্রসঙ্গে আল্লাহ তালা বলছেন যে এরা যে আমার কথা অমান্য করার সাহস দেখায় এদের গোড়া কথায় তাদের এত পাওয়ার কিসের কিসের গর্ব তাকাব্য অহংকার তারা করে আমি তাদের নিজের হাতে বানালাম কেমনে বানিয়েছি আজকে আমাদের শরীরের ভিতরে রক্ত আছে গোস্ত আছে হাড্ডি আছে সুন্দর সৃষ্টি দিয়ে আসানে তাকুবী সৃষ্টি করেছেন শরীরে শক্তি আছে জবানই আছে বুদ্ধি আছে জ্ঞান আছে টাকা পয়সা আছে হ্যাঁ অনেক কিছু করতে পারি এবং মানুষ এই রকম মানুষটা ফেরাউন হয়ে গেছে আলা আমি তোমাদের সবচেয়ে বড় অন্য মানুষকে বলে এরকম আছে না কেউ কেউ ঘোষণা দিয়ে ফেরাউন হয় আবার বিনা ঘোষণায় বহু ফেরাউন আছে আল্লাহর জমিনে দেশে দাসে বিভিন্ন সময় এদের অস্তিত্ব আসে একটু ক্ষমতার সুযোগ পেয়ে গেলে তারা এক একজন নিজস্ব দেশে ফেরাউন হয়ে বসে তাই না এই সমস্ত মানুষকে আল্লাহ রবীন্দন বলেন শোনো তোমাদের সৃষ্টির কাহিনী তোমাদের সৃষ্টির কাহিনীটা শুনো একটু এত পাওয়ার দেখাও এত গর্ব এত অহংকার তোমা তুমি কিভাবে সৃষ্টি হলে শোনো তোমার কাহিনী একটু খালা কাল ইনসান আই মিনসঅলিন আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছেন আহ সলসল দিয়ে সলসল হচ্ছে মাটিকে পানির সঙ্গে মিক্স করে যখন নরম কাদা মাটির মতো বানানো হয় এরপরে যখন আবার এটাকে শুকিয়ে ফেলা হয় শুকিয়ে যায় কাদা মাটি শুকিয়ে গেলে কি হয়ে যায় শক্ত হয়ে যায় খুব মজবুত হয়ে যায় আর এই মজবুতটা হইতে গিয়ে এত মজবুত হয় কালফাকার মনে হয় একে আগুন দিয়ে পোড়ানো হয়েছে মাটিকে আগুন দিয়ে পড়ালে সেই মাটিকে তখন আমরা কি বলি ইট বলি বা ব্রিক বলি ইংলিশ তাই না কেউ শক্ত না মনে হয় পাথরের মতো আগুন দিয়ে পড়ালে এটা এত শক্ত হয়ে যায় তো সেটা হলো ফাঁকা আর আল্লাহ তালা আমাদেরকে যখন বানিয়েছেন আমাদের বাবা আদম যখন বানালেন আলিহ সালাম তখন আল্লাহ তালা নরম মাটিকে পানি দ্বারা মিক্স করে আহ তিন যেটা যেটাকে তুই বলা হয় সেটা অন্য আয়াতে তিন এসেছে এই তুই নরম ছিল তখন আল্লাহ শেফ দিয়েছেন মানুষের আকৃতি দিয়েছেন নিজের হাতে আল্লাহ বানিয়েছেন এবং সেইটা আল্লাহ তাল্লা দিয়েছেন কেমন সুন্দর শেপ হবে হালাকাল ইনসানি তাকুইন সুন্দর শেপটা দিয়েছেন আপনি এখন একটা সুন্দর পাখি দেখলে খুব দেখতে মনে চায় ময়ূর পাখি দেখলে সুন্দর লাগে হরিণ দেখলে সুন্দর লাগে সুন্দর লাগে না এখন আপনাকে এরকম করে বানাইলে কেমন লাগতো আপনি এত সুন্দর ময়ূর পাখি বলেন সুন্দর হরিণ বলেন তার তুলনায় মানুষকে দাঁড় করালে মানুষের জন্য কোনটা মারানসই হল্লাহ মানুষকে আল্লাহ তালা যে সেপ দিয়েছেন সেটা হচ্ছে সর্বোত্তম এর চেয়ে সুন্দর আগ্রহ সৃষ্টি নাই আল্লাহ নিজে বলেছেন আল্লা তালা শেপ দিলেন দিয়ে আল্লাহলা এটাকে শুকোতে দিয়েছেন শুকনের পরে এটা খুব শক্ত হয়ে গেছে সলসল শক্ত যখন বেশি হয়ে যায় অনেকটা বেশি শক্ত হয়ে গেলে প্রায় ইটের মতো হয়ে যায় কাল ফাঁকা যদিও আল্লাহ আদমকে বানানোর জন্য মাটিকে পড়ান নাই পড়াইলে সেটা ফাঁর হয়ে যেত আল্লাহ তালা বলে যে পড়ানো লাগে নাই না পড়াইতে সেটা শক্ত হয়ে গেছে বেশ শক্ত অবশ্য এই শক্ত আর থাকেনি যখন আল্লাহ তালা ফু দিয়ে কি করলেন রুখ দিয়ে দিলেন তখন সেখানে রক্ত মাংস হাড্ডি এগুলো হয়ে গেল চলাচল শুরু করে দিল এখন তার এরকম শক্ত না তাই না এখন অন্য রকম। আপনার আমার শরীর এরকম ঠিক আজম আল্লাহ শরীর এরকম রক্ত মাংস হাড্ডির মিশ্রিত চামড়া পশম এগুলো সব কিছু নিয়ে এরকম এখানে শরীর হয়ে গেছে এই মাটির কেমনি আবার এরকম নরম শরীর হয়ে গেল আমার আল্লাহ তালা যখন এরকম কিছু করতে চান তিনি কি বলেন কোন তখন হয়ে যায় তো এই যে সৃষ্টি করলেন আল্লাহ মাটি কুল্লুকুমিন মিন আদম ও আদমিন তরব তোমরা প্রত্যেকেই আদম থেকে এসেছ আর আদমকে অরিজিনালি আল্লাহ তালা বানিয়েছিলেন তরব মাটি দিয়ে এই মানুষের কথা আল্লাহ বলেন এরপরে জিনের কথা আল্লাহ বলেন যে আরেক জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ করলেন আর আল্লাহ তালা জিনকে সৃষ্টি করেছেন আগুনের মারেজ থেকে আগুনের মারেজ কি জিনিস আগুন তো বুঝলাম লাহাব আগুনের যে বেশি করে আগুন জ্বালালে আগুনের উপরের অংশটা যে এরকম করে লাফায় লাফায় উপরের দিকে উঠতে চায় এটাকে কি বলা হয় লাহাব ফ্লেম ইংলিশে ফ্লেম বাংলাতে কি বলে আগুনের শিখা হ্যাঁ প্রজ্বলিত শিখা এই শিখা যারা উপরের দিকে উঠতে চায় মনে যারা লাফাই লাফাই উঠে এই হলো লাহাব এই হলো মারেজ এই মারেজ দিয়ে আল্লাহ তালা কি করেছেন জিনকে সৃষ্টি করেছেন এই কথাটাই পরিষ্কার একটি হাদিসে আল্লাহ তালা তিন জাতের সৃষ্টির কথা বলেছেন অরিজিনের কথা বলেছেন তিন জাত এক জাত হলো ইনসান আরেক জাত হলো জিন আরেক জাত কোনটা কথা আল্লাহ বললেন কি মারিজি মিন্নার আর জিনকে সৃষ্টি করেছেন আগুনের লেলিহান শিখা আগুনের ফ্লাইম থেকে ওয়ালাকা আ আর আদম আল্লা সৃষ্টি করেছেন ওই জিনিস থেকে যেটার বর্ণনা আল্লাহ বিভিন্ন জায়গায় করেছেন সেই জিনিসটা হচ্ছে তোরব মাটি এই তিন রাতে তিনটি অরিজিন এখন মাটি তো বোঝা গেল জিনদের আগুন বোঝা গেল এখন ফের নূর কি জিনিস নূর আর নার এই দুটার মধ্যে পার্থক্য কি নূর এবং নার নার মানে আগুন আর নূর মানে আলো লাইট ফায়ার আর লাইট এর মধ্যে পার্থক্য আছে না নাই আছে লাইট যেটা কোন সময় আগুন থাকতে পারে বা এটা কিন্তু নেসেসারিলি এটা মানুষকে বান করে না জ্বালিয়ে দেয় না কিন্তু নার আগুন কি করে জ্বালিয়ে দেয় এই হলো আলো আর আগুনের মধ্যে পার্থক্য আলো সূর্যের আলো আমরা ব্যবহার করি পাই দেখি সূর্যের আলোতে ঘোরাফেরা করি কিন্তু আমাদেরকে জ্বালিয়ে দেয় না যদিও তখন কড়া আলো থাকে একটুখানি প্রখর রোদের মধ্যে কিছু বার্নিং আসে কিন্তু সরাসরি বার্ন করে না আগুনটা হলো যেটা সরাসরি বার্ন করে তাহলে নার আর নূরের পার্থক্য একটু বুঝে আসে তো নূরটা আরো অনেক ক্লিয়ার যেখানে কোনো ধোঁয়া টোঁয়া কিছু থাকে না তাই না সেটা অনেক পরিষ্কার কিন্তু নারের মধ্যে গেলে তো অনেক ঝামেলা আছে নূর অনেক ঝামিলামুক্ত তো এই দিক থেকে নূর হলো অনেক উত্তম নারের থেকে আগুনের থেকে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে উত্তম এমন একটা জিনিস থেকে পয়দা করেছেন মানুষকে আল্লাহ তালা মাটির থেকে আর জিনকে আল্লাহ আল্লাহতালা আগুন থেকে সৃষ্টি করার এই কাহিনী বললেন যাই হোক আয়াতে আল্লাহ তালা আসল যে দুই জাতকে আল্লাহ সৃষ্টি করেছেন আমার কথা আল্লাহ অবস্থান গ্রহণ করো কি করে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম করলাম এই জিন এবং ইনসান তোমাদেরকে আমি অনেক নিয়ামত দিলাম পৃথিবীতে কত এসান করলাম কত রকমের ফল ফুল দাম্পত্য জীবনের সাংসারিক জীবনের ছেলেমেয়ে স্বামী স্ত্রীর এত রকমের আনন্দ এত কিছু দিলাম এত রিজিক দিলাম এগুলো খেয়ে আমার সঙ্গে তোমরা বেয়াদি কর আমার করবে অস্বীকার করবে বলো দেখি রবা শেখাই অবা গরে মানুষের এবং ইনসান জিনের পরিচয় দেওয়ার পরে তাদের সৃষ্টির হাকিকত বলে আল্লাহ তালা বলেন এই যে আমি তোমাদের মা আমার পরিচয়টা কি তোমরা ভালো করে পেয়েছ আমাকে ভালো করে চেনে তিনি হচ্ছেন উভয় পূর্বের রব পশ্চিমের রব, দুইটা পূর্ব আছে, দুইটা পশ্চিম আছে কোন দুইটা পূর্ব আমরা তো একটা পূর্ব চিনি আরেকটা পশ্চিম চিনি দুইটা কেমনে হলো সূর্য যখন সামার যায় তখন পূর্ব দিকটা এখানে নজর করলে সামারে সূর্য কোন দিকে থাকে পূর্ব দিকের অনেক দক্ষিণে চলে যায় কিনা সূর্য যখন শীতকালে উঠে তখন অনেক দক্ষিণে চলে যায় আর গরমকালে উত্তর দিকে আসে এটা কি আপনারা খেয়াল করেন খেয়াল করেন অনেকেই বুঝতে পারেন এই ব্যাপারটা সূর্য পূর্ব আপনার গরমকালে আর কালে একই জায়গা থেকে উঠে একই জায়গায় ডুবে না সরে আসে এটাকে বলা হয় বার্ষিক গতি আর গতি ছোটকালে তারা একটু সামান্য বিজ্ঞান পড়েছেন সূর্য হাটে আস্তে আস্তে বছরে তিনশো দিনে তার অবস্থান থেকে নড়ে গরমকালে উত্তর দিকে চলে আসে অনেক যদি পূর্ব দিকে থাকে এই যদি পূর্ব হয় তাহলে পূর্বের এইখান থেকে এখান পর্যন্ত পূর্ব সূর্য এক জায়গা থেকে উঠে না এখান থেকে উঠে এখান থেকে উঠে এখান থেকে উঠে এরকম করে এরকম করে এরকম করে ডুবার জন্য এভাবে এখান থেকে এখান পর্যন্ত পশ্চিম এখানে ডুবে এখানে ডুবে এখানে ডুবে উত্তরে দক্ষিণে অনেক যায় যাওয়া আশা করে উত্তর মেরু দক্ষিণ মেরু সূর্যের সর্বশেষ গতির দনো দিককে আল্লাহ তালা বুঝাতে চাচ্ছেন যে সূর্যকে এমনভাবে আল্লাহ তালা ফিট করেছেন সব সময় এক জায়গা থেকে উঠলে পৃথিবীর আরেক জায়গা একেবারে সূর্যের আলো থেকে বঞ্চিত হয়ে যাবে লাইটটাকে আল্লাহ এমনি করে একটু ঘুরানো যাতে করে বছরের কিছুদিন এদিকে একটু বেশি লাইট পড়ে ওই দিকে একটু বেশি লাইট পড়ে পশ্চিম দিকে ঠিক ওই বরাবর সোদা পশ্চিম দিকে গিয়ে হ্যাঁ উত্তর দক্ষিণে ডুবে তাহলে সূর্য এভাবে তার গতি পরিবর্তন করে প্রত্যেক দিন একটু একটু একটু একটু করে তাহলে যখন এইভাবে শেষ মাথায় একেবারে উত্তর দিকে চলে আসে আবার শেষ মাথায় দক্ষিণ দিকে চলে যায় আবার টার্ন ব্যাক করে আবার উত্তর দিকে আসতে উত্তর দিকে একটু একটু করে আসে সর্বশেষ উত্তর মাথায় চলে আসে তখন শেষ উত্তর মাথায় চলে আসে আবার প্রত্যেক দিন একটু একটু করে করতে করতে করতে দক্ষিণ দিকে চলে যায় এই দুটো পূর্ব দুটো পশ্চিম বলতে আল্লাহ এটাকে বুঝিয়েছেন। আসলে একটাই একটাই কিন্তু অনেক যাওয়া আসা করার কারণে অনেক তফাত এই যে সূর্যকে আল্লাহ তালা এইভাবে নেন চক্কর লাগান এটা বোঝানোর জন্য আল্লাহ তালা বলেছেন দুটো পূর্ব দুটো পশ্চিম আর সুর আর রহমানের ভিতরে যেহেতু বারে বারে আল্লাহ তালা দুইটা দুইটা করে উল্লেখ করেছেন জিন এবং ইনসানকে লক্ষ্য করে রিমার তুকার আল্লাহ করে ব্যবহার করার জন্য আল্লাহ পূর্ব পশ্চিম কে দ্বি বচন করেছেন ডুয়াল করেছেন পূর্ব পশ্চিম কে যদিও কোরআনে পাকের অন্য আয়াতে আল্লাহ তালা বহু বচন ব্যবহার করেছেন রবসারে কেওয়াল মাগারে فلا اقسمه برب المشارق والمغارب نعم انه آيات اللہ تعالى بولا چن زي قسم کري شئی اللار زيني پوربو گلو راب ابن پوشتیم گلو راب پوربو عنه گلاسے پوشتیم عنه گلاس خالی دوتا نا ایتاور کی و اگر قطر شنگی القرآن و يفصر باد و এই যে বললাম রবুল মাসে কাইন মা উত্তর দিকে দক্ষিণ দিকে যায় প্রত্যেক দিন একটু একটু করে তাহলে প্রত্যেকদিন যেখান থেকে সূর্য উঠে সেটা এক পশ্চিম সেটা এক তারপর তারপর আরেক পূর্ব আরেক আরেক পূর্ব পূর্ব। এইভাবে উত্তর থেকে দক্ষিণে যাতায়াত করে রুটিন ঠিক করা আছে কোন জায়গা থেকে উঠবে পরের দিন কতটুকু কয় ইঞ্চি সরে কয় ফুট সরে কতটুকুন সরে যায় এটা ফিক্স করে দেওয়া আছে কম্পিউটার প্রোগ্রামের মত। এটাকে হিসাব করে দেওয়া আছে সুরা রহমানের শুরুতে ছেলে হসবানের কথা ছিল না হ্যাঁ সবগুলোকে আল্লাহ তালা একদম হিসাব করে দিয়েছেন কামারু বেহসবান এভাবে ঠিক করে দিয়েছেন রুটিন কাজেই এই যে পূর্ব দিকে প্রত্যেক দিন যে আল্লাহ পূর্বগুলো। আর এইভাবে প্রত্যেকটি দিন বছরে দিন যেখানে বছরের অঞ্চলে ঘুরে ঘুরে ঘুরে তার যে রেখাগুলো আছে যাতায়াতের যে গতি আছে এ সবগুলোকে ডুবার সময় আল্লাহ তালা পশ্চিমগুলো বলেছেন তো কাজেই কোনোটাই কন্ট্রাডিক্টরি নয় কোনো জায়গায় দুটো বললেন কেন কোন জায়গায় এতগুলো প্লুরাল বহু বচন ব্যবহার করেছেন কেন কোন জায়গায় সিঙ্গুলার ব্যবহার করেছেন এক বচন পূর্ব আর পশ্চিম শুধু সবগুলো আসলে কোনটাই একটা আর বিপরীত নয় কন্ট্রাডিকশন নাই বরঞ্চ ব্যাখ্যা মাত্র এই পূর্ব পশ্চিমের কথা শেষ করে আল্লাহ তালা এখন বলছেন পূর্ব পশ্চিমের সূর্যের এই যাতায়াত এই দুনিয়াকে হান্নিক গতি বার্ষিক গতির মাধ্যমে সূর্যের আলো দিয়ে প্রদক্ষিণ করানোর ব্যবস্থা এই সব কিছুর মধ্যে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে তোমাদের রবের হে জিন এবং ইনসান কোন ধরনের দানকে তোমরা অস্বীকার করে বলবে যে এটা আল্লাহ থেকে পায় নাই আরেকজনে দিসে বলো দেখি কোনটা সেটা কোনটাই তোমরা অস্বীকার করতে পারবে না মরজাল मारा दल बाहर दोगर के आल्लामिश्रण कर पानी धारा केला मिलिए देंख ना जाटार मध्य पर्दा थके एक देवाले मत किसार संगे मिसे जाए दुईटा पानी दुईट सागर एर अर्थ की এর অনেক তাফসির এসেছে একটা তাফসির এসেছে আল এই যে মিষ্টি পানির ধারা আছে আরেকটা হচ্ছে লবণাক্ত পানি পৃথিবীর এই জমিনের বুকে যে নদ নদীগুলো প্রবাহিত সে পানিগুলো হচ্ছে মিষ্টি পানি আর সমুদ্রে যে পানিগুলো আছে এগুলা হচ্ছে লোনা পানি লবণাক্ত পানি মিষ্টি পানি বলতে কি পানি আসলে নাকি মিষ্টি পানি বলা হয় কেন তার মানে লবণাক্ত না যেটা লোনা না এটার নাম দেওয়া হয়েছে কি মিষ্টি পানি মানে এটা পান করতে এত ভালো লাগে অরিজিনাল পানির যে স্বাদ চিনি দিয়ে মিষ্টি করা পানির থেকেও বেশি স্বাদ যখন আসলে লাগে তখন তিন গ্লাস শরবত খাইলেও কাম হয় না পানি খাওয়া লাগে যে স্বাদ আসল যে এটা আসল মজা আর আরবিতে বলা হয়েছে এটাকে যদি আমরা মিষ্টি পানি বলি কিন্তু এটার মধ্যে কোন সুগার এর মতো এরু মিষ্টি না নর্মাল ন্যাচারাল লবণাক্তের বিপরীতে নাম দেওয়া হয়েছে মিষ্টি পানি এই মিষ্টি পানি একটা পৃথিবীতে এক ধরনের পানি পৃথিবীতে আছে আরেক ধরনের পানি সেটা হচ্ছে লোনা পানি মাঝখানে তিন নম্বর পানি আছে নাকি আর না একটা হলো খালে বিলে নদীতে হাওড়ে হ্রদে লেকে এগুলো সব এক ধরনের পানি সেগুলো হচ্ছে লোনা পানি ছাড়া সাধারণ পানি সেটা নাম হচ্ছে মিষ্টি পানি আর সাগরের পানি কোনো হচ্ছে লোনা পানি এই দুটো পানি কি আল্লাহ তাদের পৃথিবীতে বহুদিন পর্যন্ত আশেপাশে রাখেন কিন্তু এগুলো হয়ে এগুলোর অস্তিত্ব হারিয়ে ফেলে না এগুলোর আছে কোনো কোন সময় ধারা দুই নদী যখন একসঙ্গে মিলে যায় বহুদূর পর্যন্ত এটা চাঁদপুরে গেলে লক্ষ্য করা যায় যারা কোনো সময় স্টিমারে এবার লঞ্চে চাঁদপুর হয়ে দক্ষিণবঙ্গের দিকে গিয়েছেন তারা দেখতে পান এক দিকে মেঘনা নদী সিলেট থেকে যেরা ঘুরে ঘরে এসেছে কুমিল্লা হয়ে আরেক দিক থেকে আসছে পদ্মা নদী ফরিদপুর ওই অঞ্চল হয়ে ঢাকার পাশে দিয়ে এই দুটো নদী গিয়ে একসঙ্গে কোথায় মিলেছে চাঁদপুর গিয়ে মিলেছে মিলার পরে নদীটা অনেক বড় হয়ে গেছে এবং যারা স্টিমারে লঞ্চে যাতায়াত করে তারা দেখতে পায় দুইটা নদী মিলে এক সঙ্গে অনেক মাইল দোনরা পাশাপাশি চলতেছে একটা আটা ভিতরে ঢুকে না আর দুইটা আলাদা বোঝা যায় কেমনি বুঝা যায় বলেন তো পানির কালারে বোঝা যায় পদ্মার কালারটা কিরকম আর মেঘনার কালারটা কিরকম পদ্মার কালার ঘোলা আর মেঘনার কালার পরিষ্কার একটু নীলাভ হ্যাঁ স্বচ্ছ পরিষ্কার আর পদ্মাটা একটু ঘোলা পানি তো দনোটা মিলে গেছে এক নদীতে রূপান্তরিত হয়ে গেছে কিন্তু চাঁদপুর থেকে বহুদূর পর্যন্ত দেখা যায় যে ধারা আলাদা একটা দেওয়াল আছে এমনকি যারা ওখানে রেগুলার যাতায়াত কারণ তারা বলছেন যে লঞ্চের ধাক্কায় সীমার ঢাকা এক নদীর পানি যখন আরেকটা মধ্যে ঢুকে পড়ে দেখা যায় যে ওইখানে আলাদা হয়ে এটা ঘুরতে থাকে ওটা মিক্স মিক্স হয় না সহজ। হ্যাঁ এটা ওইখানে এরকম চক্কর যে একটু গোল আলাদা মানে যেন বোঝাই দেয় এটা আলাদা এক টুকরা এখানে পড়ে আসে আলাদা দ্বীপের মত আল্লাহ তালার এই অপূর্ব আয়াতের নিদর্শন দেখতে পাওয়া যায় বহুদূর পর্যন্ত এভাবে এই ধারা অব্যাহত থাকে এটাকে দুইটা নদী এক নদীতে হয়ে গেছে কিন্তু দুই ধারা আলাদাই থেকে গেছে এটা একটা আল্লাহ তালার এই আয়াতের অর্থ হতে পারে আর একটা অর্থ হতে পারে আসলে সাগর এবং নদী কিন্তু নদীর পানি কোথায় এই সাগর নদী এগুলোর থেকে উপরে দিকে জলিয়ে বাষ্পের মাধ্যমে উপরে দিকে উঠে যে পরে বৃষ্টি নাজিল হয় সেই বৃষ্টির পানিটায় পাহাড়ের বিভিন্ন রদের মধ্যে বিভিন্ন হাওড়ের মধ্যে আটকা পড়ে সেখান থেকে আস্তে আস্তে করে নদী নামে সেখান থেকে বৃষ্টি হয়ে বরফের মধ্যে আবার অতিরিক্ত যোগ হয় ওই বরফ গলে আবার নদীর পানি ধারা বৃদ্ধি করে ঘুরে ঘরে পানি কিন্তু একই অথচ দুইটো পানির ধরন আলাদা আছে নদী মিশে সাগরের সঙ্গে একাকার হয়ে যায় না নদী তো সাগরের সঙ্গে একসময় মিশে কিন্তু এই মিশার কারণে সাগরের জোয়ার ভাটা একটু এফেক্টেড হলেও এটা তো পুরোটা মিশে দেওয়ার কথা ছিল আরো উপরের দিকেও এসে সাগর যেহেতু অনেক বড় মহাসাগর গুলো এগুলা নদীর পানিকে গ্রাস করে এগুলাকে এমন এফেক্ট করা দরকার ছিল যে আলাদা কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু আল্লাহ তালা আলাদা অস্তিত্ব রেখে দিয়েছেন সাগরের পানি নদীকে একেবারে হারিয়ে দেয় না নদী গোড়ার দিকে উপরের দিকে ঠিকই থাকে তার আপন অস্তিত্বে আর এক হয়ে গেলে মুশকিল ছিল এক হয়ে গেলে কি হতো মুশকিল হয়ে যেত কি মুশকিল হতো এক নম্বরে মিষ্টি পানি না থাকলে সব যদি সাগরে লোনা পানি হয়ে যায় আমরা পানি খেতাম কেমনে বলেন ওদু করতাম কেমনে গোসল করতাম কেমনে এটা দিয়ে কোন ওজু গোসল করে কোন সুবিধা করা যায় খাওয়া খাইতে গেলে তো গলা সব জ্বলে যাবে পিপাসা মিটবে না মিলে উজাজ গলা একেবারে ঝাঁজিয়ে দেওয়া লবণাক্ত পানি আর এটা হচ্ছে আজ বনফোরত মিষ্টি পানিটা এত সুমিষ্ট সুপিয় যে করতে ঠান্ডা হয়ে যায় পুরোটা সাগরের পানি মাতার লোনা হয়ে গেলে আমাদের উপায় ছিল না আবার তারপরে এই লোনা পানির মধ্যে আপনার মাছগুলো থাকে এই মাছগুলো আবার সাগরের লোনা পানি ভালো পায় না এগুলো নদীর মধ্যে থাকতে চাই বেশি এই মিষ্টি পানির মাছ আবার আমাদের কাছে স্বাদও লাগে বেশি এটার আকর্ষণ বেশি আবার সাগরের জন্য আল্লাহ তালা সবটা যদি আবার সাগরের পানি যদি মিষ্টি পানির মতো হয়ে যেত তাহলে পৃথিবী কিন্তু দূষিত হয়ে যেত সাগরের মধ্যে আল্লাহ পানির মধ্যে লবণাক্ত রেখেছেন এই লবণাক্ত থাকার কারণে সাগর পচে গন্ধে দুর্গন্ধ হয় না লবণ সেটাকে ঠিক রাখে লবণ পলিউশন নষ্ট করে আগের দিনে আমাদের জামানায় দেশে যখন এই ফ্রিজ ছিল না মাছকে ইলিশ মাছকে প্রসেস করে রাখার জন্য কি করতো লবণের মধ্যে ডুবাই রাখত মাছ নষ্ট হইত লবণে ডুবাইলে আছে ইলিশ মাছ খান নাই লবণে ডুবাই রাখা ইলিশ মাছ এক বছর থাকে কিছু অসুবিধা হয় না তাহলে লবণ দূষিত করার থেকে কি করে বাঁচিয়ে রাখে তো আল্লাহ তালা সাগরের এই বিশাল পানির সমাহার দুর্গন্ধময় হয়ে যেত পলিউটেড হয়ে যেত কারণ সারা নদ নদীর মাধ্যমে সমস্ত ময়লা গিয়ে কোথায় পড়ে সাগরের মধ্যে সব ময়লা গিয়ে পড়ে ময়লা কারণ দূষিত হয়ে যেত আল্লাহ তালা সেখানে শোধন করার জন্য ময়লা কে সাফ করার জন্য সাগরকে ঠিক রাখার জন্য পলিউশন থেকে হেফাজতের জন্য আল্লাহ তালা কি করেছেন লোনা করে দিয়েছেন আমি তো বিজ্ঞান এত জানিনা বিজ্ঞানীরা এখানে রিসার্চ করলে নিশ্চয়ই করেছেন অনেক তথ্য পাওয়া যাবে প্রচুর যারা ইন্টারেস্টেড আসেন এটাকে রিসার্চ করেন অনেক তথ্য পেয়ে যাবেন আল্লাহ সৃষ্টির সাগরের মধ্যে আল্লাহ অনেক মখলুকাত রেখেছেন অনেক মাছ খাদ্য রেখেছেন যেগুলো আবার মিষ্টি পানি হয়ে গেলে সবগুলো মরে যেত এগুলো লোনা পানি ছাড়া বসবাস করতে পারবে না যেমন ইলিশ মাছ ইলিশ মাছ যদি এই সাগরের পানিতে না থাকে তাহলে ইলিশ মাছের স্বাদ থাকবে না আর এই জন্য ইলিশ মাছ বৃদ্ধি থেকে উপরে দিকে এসে গেলে তাদের বংশবৃদ্ধি হবে না সেগুলো থাকতেও পারবো না তাদের সময় বেশি কাটবে না যদিও তারা মাঝে মধ্যে উপরের দিকে চলে আসে পদ্মীতে চলে আসে যখন ধরা পড়ে তখন আমরা এগুলাকে আল্লাহ তালা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আমরা খাওয়ার সুযোগ পেয়ে যাই কিন্তু আসলে তাদের চারণভূমি হচ্ছে সাগর এইভাবে করে অনেক মাছ লোনা পানির একরকমের মাছ মিষ্টি পানির আরেক রকমের মাছ আল্লাহ তালা তৈরি করে রিজিকের অফুরন্ত ব্যবস্থা করে দিয়েছেন এই দুটো ধারা কি আল্লাহ তালা দুনোটাই দরকার পৃথিবীর মানুষের জন্যে এই দুনিয়ার অস্তিত্বের জন্যে আমাদের রিজিকের জন্যে এই দুটোর আল্লাহ বললে দিয়ে দুটো পানিকে আমি টিকিয়ে রেখেছি বাইনা হুমা হামলা করে শেষ করে দেয় না সাগর যদি বলে যে আমরা দখল করে ফেলে আমাদের লোনা পানি দিয়ে সব সারা করে দাও আল্লাহ তা থাকতে দেব না এটা করবে না তারা লাইফ এমন ভাবে আল্লাহ তালা তাদের মধ্যে দূরত্ব পায়দা করে দিয়েছেন তুমি এর বেশি আগাবানা সাগর ওখানে থাকো লোনা পানি ওখানে থাকো এর আগাইও না মিষ্টি পানি তোমার বিচরণ এখানে তুমি আমরা আবার সবাই মিলে যে এতগুলো নদী আমাদের সাগর সেখানে গিয়ে লোনা হয়ে হারিয়ে যায় চলো সংগ্রাম করি আমরা হারাবো না হ্যাঁ আমরা সাগরের বিরুদ্ধে অভিধান করব। তাও করবে না লাই অভিযান এরা কেউ সীমালঙ্ঘন করে না আল্লাহর হুকুম যার যতটুকুন পদচারও না সেখানে গিয়ে সেই থেমে যায় একটা আরেকটার উপরে চড়াও হয় না একটা আরেকটাকে গ্রাস করে ফেলে না শেষ করে দেয় না এত সুন্দর সিস্টেমকে সমস্ত মখলুক ফলো করে কিন্তু যে মখলুকগুলো ফলো করে না তারা কারা জিন এবং ইনসান তাদেরকে আল্লাহ তারা নসিহাত করতেছেন এগুলো শুনে শুনে শোনো আমার অন্য সৃষ্টিকে দেখো তোমরা খুব গর্বিত প্রাউড তোমরা আমার বেয়াদবি করো অথচ আমার কোন মখলুক আমার বেয়াদি করে না এখন এই যে মারাজল বাহারাই নিয়াল তাটি দুটো সাগরকে দুটো পানি কে আল্লাহ করেছেন তারা মিলিত হয়ে গেলে না একটা আরেকটা সীমা লঙ্ঘন করে না তোমরা এইগুলো দেখে কি শিক্ষা নিবে না ভাবি আই আল আহ ই দিবান বলো আমা তোমাদের রবের কোন নামতকে কোন সৃষ্টিকে তোমরা ডিনাই করবে অস্বীকার করবে হুমাল লু আলমার এই যে দুটো পানির ধারা মিষ্টি পানি এবং সাগরের পানি এই দুটো পানির মধ্যে তোমাদের তো অনেক রিজিকের ব্যবস্থা আছে এছাড়া আরো অনেক কিছু আছে এই সাগরের এবং পানির এগুলো থেকে তোমাদের জন্য তিনি যেটা বের করেন সেটা হচ্ছে লুলুউ লু উলমার তোমাদের জন্য বের করে আসেন আনেন মণিমুক্তা মণিমুক্তা বের করে আনেন মণিমুক্তা কি জিনিস মণিমুক্ত বড় হয়ে গেলে এটাকে বলা হয় আর যখন মণিমুক্তা ছোট সাইজ হয় এগুলাকে আরবিতে বলে মারজান দুটোই মণিমুক্তা এগুলা কেমনি তৈরি হয় হ্যাঁ এগুলাকে তৈরি করার জন্য আল্লাহ তালা সাগরের মধ্যে আহ পানির মধ্যে ব্যবস্থা রেখেছেন অন্য আয়াতে আল্লাহ তালা সাগর পানি নদীর আমাদের কি রিজিকের ব্যবস্থা রেখেছেন সেটা কথা আল্লাহ তালা বলেছেন এই যে সাগর আর নদীতে পানি আছে এখান থেকে তোমরা কি করো এখান থেকে নিয়ে আসত লাহমান তরিয়া তাজা গোস্ত নিয়ে আসো ফ্রেশ মিট সাগর মধ্যে পানির মধ্যে মিট পাওয়া নাম কি মাছ। গোস্ত না গোস্ত বললেন কেমনি আমরা তো মনে করছি গোস্ত হলো গরুর গোস্ত খাসির গোস্ত ভেড়ার গোস্ত মুরগির গোস্ত আল্লাহ তালা মাছ কেউ বলছেন গোস্ত মাছের গোস্ত আছে নাকি আর একটা আসলে দুই রকম খাদ্য একটা হলো আমি কি নিরামিষ একটা আমি ইংলিশ নাকি আর নিরামিষকে কি বলে ভেজিটেবল ছাড়া আর কোন নাম না কি একটা সাইন্টিফিক নাম আছে হ্যাঁ কার্বোহাইড্রেট নাম। তাহলে ওই মাছ আর কি গোস্তা আর সবজি যা আছে। এমন কি আপনার ধান চাল ডাল এই সবগুলো কি এক এক জাত আর গোস্ত মাস আরেক জাত একটা আমিষ একটা নিরামিষ সোজা কথা দুই ভাগে ভাগ করেছি এরকম দুই ভাগ করলে ওই গোষ্ঠকে ওই আমিষের মধ্যে ঢুকানোর জন্য এটাকে লাখমান আসলে তো গোষ্ঠর কাছাকাছি কিন্তু এটা এই গোষ্ঠের ভাগের দিকেই মিলবে সবজির ভাগের দিকে মিলবে না এই আল্লাহ তালা মাছকে বলেছেন লাহমান তরিয়া হ্যাঁ এটা হচ্ছে ফ্রেশ মাছ ফ্রেশ গোস্ত আল্লাহ তালা বললেন ফ্রেশ তরি মানে যেটা খুবই আকর্ষণীয় যার মধ্যে কোনো ক্ষতিকর দিক নাই এখন এখানে জন্য এত চমৎকার ব্যবস্থা মেডিকেল সায়েন্স এখানে রয়েছে রিসার্চ করতে আজকে মেডিকেল সায়েন্স তো স্বীকার করে আপনি অনেক রুগী হয়ে গেলে আপনাকে গোষ্ঠে খেতে নিষেধ করে ডায়াবেটিস হয়ে গেলে তারপরে হাই প্রেসার হয়ে গেলে আর কত কিছু গোস্ত টোস্ত বেশি খাই না খবরদার সাবধান রেডমিট খাবেন না মাছ খেতে পারেন অসুবিধা নাই মাছে আমিষ আসে যথেষ্ট প্রোটিন আছে কিন্তু ক্ষতিকর দিকটা তেমন নাই লাহমান আল্লাহ তালা কোরআনে পাখি গোস্তের কথাও আলোচনা করেছেন সবজির কথাও আলোচনা করেছেন মাছের কথাও আলোচনা করেছেন কিন্তু আল্লাহ আল্লাহতালা প্রশংসা করেছেন মাছের বেশি লাহমান তরিয়া। তোমরা এই সাগর নদী থেকে পানিগুলো থেকে তোমরা উভয় পানির মধ্যে তোমাদের জন্য ফ্রেশ মাছের ব্যবস্থা রাখা হয়েছে যেটা আমিষে পরিপূর্ণ ফুল অফ প্রোটিন কিন্তু ক্ষতিকর দিকটা তেমন নেই কি স্বাস্থ্যবিজ্ঞানীরা বলে যে চর্বি খেতে তো নিষেধ গোষ্ঠীর চর্বি বলে যে এটা আপনার জন্য বিষয় থেকে আল্লাহ তাহলে কত রকমের নামত মাছের মধ্যে রেখেছেন তাই না তো তাহলে সাগর থেকে আমরা কি পাই মাছ পাই পানি থেকে মাছ পাই আর কি নিয়ে আর এই নদী এবং সাগর উভয় জায়গাতেই তোমাদের জন্য আমি না। কিভাবে মণিমুক্তে শামুকের ভিতরে মণিমুক্ত হয় এর প্রক্রিয়া ব্যাপারে আব্দুল আব্বাস রাদহুমা বলেছেন সাগরের তখন গুলো যে থাকে তারা বৃষ্টি পাওয়ার জন্য একটু হা করে যখন বৃষ্টি পড়ে আর শামুকের মুখ খুলে একটু হা করে আর ওই সময় শামুকের মুখের মধ্যে বৃষ্টি পড়ে ঢুকে যায় ভিতরে তখন এই বৃষ্টির কারণে সেটা মনিমুক্তায় পরিণত হয়ে যায় মণিমুক্ত অন্বেষণকারীরা সাগরে গিয়ে ঘুরে ঘুরে এগুলা খুলে খুলে যেটা মধ্যে মুক্ত পাওয়া যায় ওগুলাকে ঢুকে খালোয় করে আপনারা মাছ দিয়ে খালোই ভর্তি করতেন তারা মনিমুক্তা দিয়ে খালোই ভর্তি করে বিশেষ জায়গায় বিশেষ অঞ্চলে বিশেষ মৌসুমে এভাবে আল্লাহ তালা মনিমুক্তা দিয়ে হ্যাঁ পৃথিবীর মানুষকে হেলিয়াতেন তালবাস এই মণিমুক্ত অলঙ্কারে পরিণত হয়ে যায় সাগর পানির জন্য এই সুন্দর মনিমুক্তার ব্যবস্থা করে দিয়েছি এটা হলে একটা রেওয়ায় আরেকটা রেওয়ায়েতে আসে ফাইজাল বিহা আমরা কোন কোনো সময় যখন ওই শামুকের এর মধ্যে পড়ে না সেটা শামুকের ভিতরে পড়ে না ওই স্পেশাল অন্য জায়গায় পড়ে সেখান থেকে আল্লাহ আল্লাহ বিভিন্ন এরপরে আল্লাহ তালা এই সাগর এবং নদীর এই নিয়ামত বর্ণনা করে আবার বলছেন বিকুমা তুকার বলো দেখি এবার জাত ইনসান এবং জিন তোমাদের রবের কণ্নে আমাদেরকে অস্বীকার করবে এরপরে আল্লাহ তালা বলছেন যে সাগর আর নদীর আরো অনেক ফাংশন আছে তোমাদেরকে অনেক সার্ভিস দেয় আরো দেয় কি আল্লাহ তালা আরো কি ব্যবস্থা করে দিয়েছেন তোমাদের জন্যে এই সাগরের মধ্যে নদীর মধ্যে তোমরা নৌকা বানাও জাহাজ বানাও আর এই বিশাল নৌকা এবং জাহাজকে পানির মধ্যে ছেড়ে দিয়ে তোমরা এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করো এবং তোমাদের পণ্য সরবরাহ কর এবং এক একটি এই সাফিনা এক একটি শিপ এক একটি জাহাজ কত বড় হয় অনেক বড় হয়ে যায় কত বড় হয়ে যায় এত বিশাল এত ভারী জাহাজ কিভাবে পানির উপরে থাকে এক দেশ থেকে আরেক দেশ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে সেটা ভ্রমণ করে কাল আলাম নৌকা শুধু নয় জাহাজ ছোটখাটো জাহাজ না বিশাল জাহাজ এক এক জাহাজ মনে হয় যেন আর কত উঁচু হয় জাহাজ কয়েক তালা থাকে কাল আলাম মনে হয় যেন বিরাট পাহাড় আপনারা যখন বড় বড় পোর্টে যান সি পোর্টে এক এক জাহাজ কয়েক তালা দেখলে মনে হয় কি কাল আল্লাহ মনে হয় একটা বড় বড় পাহাড় কিভাবে কত মানুষ ক্যারি করছে আর বর্তমান জামানায় যদিও আমরা আন্তর্জাতিক বা দেশীয় সফরের জন্য স্টিমার জাহাজ তেমন ব্যবহার করি না ঠিকই কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে পণ্য সরবরাহের জন্য মালামাল পরিবহনের জন্য শিপমেন্টের জন্য সবচেয়ে বেশি যেটাকে ব্যবহার করা সেটা কোনটা সাগরের পথে সাগর পথে নৌপথে এটা পৃথিবীর টনে টনে খাদ্যদ্রব্য পণ্য সামগ্রী এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে যাচ্ছে কার্গো গুলো বিশাল শিব গুলো এই যে আল্লাহ তালা বলছেন এটা কি এটা যদি না থাকতো এরকম সাগর না থাকলে ইংল্যান্ড থেকে বাংলাদেশে কোনো পণ্য সরবরাহ করতে কত সময় লাগতো আর কত হেভি খরচ হতো সাগরের পথে পণ্য সরবরাহ কিন্তু খরচ সবচেয়ে কম কমলা মনে করি দেখা হয় আসলে সাগর পথে পণ্য সরবরাহ খরচ কম এদিনে টনে টনে ধান চাল বিভিন্ন খাদ্য শস্য বিভিন্ন ফল ফল গুলো এক দেশ থেকে আরেক দেশে হ্যাঁ বারমার মাছ এখানে কিভাবে ভর্তি হয়ে চলে আসছে। আমেরিকার চাল এখানে চলে আসছে সব সাগর পথে আসছে বেশি বেশি করে এগুলো যে তোমরা পরিবহন করো এগুলোর জন্য তোমরা কি চিন্তা করে দেখো আল্লাহ বাহাল সাগর এই যে পানি এই যে নৌপথ তোমাদেরকে কত কল্যাণ দিচ্ছে ভাবি আই আল্লাহ রবি কুমার তুকার দিবান হ্যাঁ তোমরা এই আল্লাহর কোন নিয়ামত কে কোন সৃষ্টিকে তোমরা ডিনাই করবে বলো আল জওয়ার যেগুলো চলতে থাকে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করে মুনসা আর যেগুলো মানুষ তৈরি করে বানায় নিজের হাতে মানুষের এত বিশাল এক এক জিনিস দেশ থেকে দেশে চলে যায়। আল্লাহ তালা কি কুদরত মানুষকে দিয়েছেন কি টেকনিক মানুষকে দিয়েছেন কিন্তু মানুষ যখন এগুলো ব্যবহার করে আর বানায় তখন তো সৃষ্টিকর্তার ন্যামতের কথা স্বীকার করে না আর আল্লাহ আল্লাহতালা হুকুম না হলে আল্লাহ তালা নিরাপত্তা না দিলে ডুবে মরবে আল্লাহ রক্ষা করবে তা না হলে ডুবে যাবে শুধু সথেপথেও সুহানি সাক্ষার আল্লাহ নাহ কুন্না আল্লাহ মুহকালিব এই সৃষ্টিকর্তার এই সমস্ত সৃষ্টি জিনিসগুলো ব্যবহার করে যদি আমরা করে ছাড়ি অরিজিনালি তিনি স্রষ্টা এরপরে আমরা সর্বশেষ সাইন্টিফিক মেকানিজম টেকনিক ব্যবহার করলেও নিরাপত্তার গ্যারান্টি আছে টাইটানিকের সৃষ্টিকারী বড় ইঞ্জিনিয়ার কি বলেছিলেন আমি চ্যালেঞ্জ করলাম কোন প্রাকৃতিক দুর্যোগ এটাকে ডুবাতে পারবে না আর পয়লা জার্নিতে আল্লাহ করে ডুবাই দেখবো দেখাবো তোমাকে পয়লা ঘাটতেই ডুবাইয়ে শেষ করে দিয়েছেন পৃথিবী মানুষ এই এত বড় জাহাজকে আর আর কোনদিন চোখে দেখেনি তাহলে মানুষ যখন নিজের করে টেকনোলজি আবিষ্কার করে আসলে আল্লাহ তালার কাছ থেকে পাওয়া বুদ্ধিকে ব্যবহার করে আল্লাহ সৃষ্টির কাঁচা মালগুলোকে অ্যাসেম্বল করে মানুষ একটা জিনিস বানায় এই জন্য মানুষ সৃষ্টিকর্তাকে কোনোদিন ডিনাই করতে পারে না যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন বৈজ্ঞানিক হোক না কেন তাকে স্বীকার করতে হবে আমার করতে আমাকে তার ধ্বংস অনিবার্য হয়ে যাবে সৃষ্টি বিশাল সৃষ্টি এক একটা এত বড় জাহাজও যদি বানায় চলে এটাও ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যায় মানুষ আর জিন তোমাদের কি হবে তোমরা দেখো সব ধ্বংস হয়ে যায় তুমি যে ধ্বংস হয়ে যাবে তোমার তো এটা মনে থাকে না কাজে তুমি সাবধান তুমি একদিন শেষ হয়ে যাবে তোমার আল্লাহ কাছে সবকিছু এই জমিনের মধ্যে এই বিশ্বের মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন যত রকমের সত্তা আছে যে ইনসান থেকে শুরু করে সকল সত্তার অস্তিত্ব একদিন হয়ে যাবে ফান ফানা হয়ে যাবে সবকিছু একদিন চূড়ান্তভাবে ধ্বংস হয়ে যাবে নাই হয়ে যাবে একটা জিনিস একটি অস্তিত্ব বাকি থাকবে তোমার রবের চেহারা শুধু বাকি থাকবে যে রব হচ্ছেন যে রব হচ্ছেন মহা প্রতাপশালী যে রব হচ্ছেন মহাসমানের অধিকারী সেই শুধু বাকি থাকবে আল্লাহর চেহারা বাকি থাকবে এটা দ্বারা আল্লাহ হয়েছে আল্লাহর অস্তিত্ব ছাড়া সবকিছু বাকি হয়ে যাবে কাতা দ্বারা দিয়ে আল্লাহ তালা আনে আফসির বলেছেন সিরু আর রহমানের শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ তারা কে কি সৃষ্টি করেছেন অনেক ফিরিস্তি দিলেন বড় বড় সৃষ্টির কথা উল্লেখ করলেন আর শেষে বললেন এ সব সৃষ্টি একদিন কি হয়ে যাবে ফানা হয়ে যাবে শেষ হয়ে যাবে সব কিছু যখন শেষ হয়ে যাবে কুল্লুমানা আলাহা ফান সব কিছু একদিন শেষ হয়ে যাবে এখানে থেমে যায়েন না কোরআন সাহিবরা আয়াত পড়লে কেউ যেন এখানে থেমে না যায় আর পড়তে হবে তারপরে থামবে কেউ যদি সময় নাই সুরার রহমান পড়তেছে কুল্লুমান তারপরে কোনটা ঠিক হবে না কুল্লুমান যখন কুল্লুমান আলহ ফান ওখানে থেমে যেও না কোনো সময় হাত তাহর্বিকা দুল জালাল এতটুকু শেষ না করা পর্যন্ত থেমো না কারণ কুল্লু মানা আলহ ফান বলে থেমে গেলে অসুবিধা কি যা কিছু আছে সব আল্লাহ দেওয়া হলো না এখানে সব তো ফানা হবে ঠিকই তবে ও ঝোর বিকা দুলজলা আলি আলাইকরাম তিনি বাকি থাকবেন ওনাটা ফানা হবে না কোনো দিন এটা না হইলে খুব অর্থটা সুবিধা হচ্ছে না অপূর্ণাঙ্গ হয়ে যাচ্ছে এটা ইট ইস নট ভেরি গুড হেয়ার এরপরে আল্লাহ এখন বলছেন এই যে আল্লাহ বাকি থাকবেন সেই আল্লাহ তালা কাছে আমরা আবার আসবো আমাদের ফানা হওয়ার পরে কি হবে সেই ইতিহাসটা আমাদের জানা আছে ইসরাফিল আলহি সালাতাম তখন সমস্ত দুনিয়া অনুফিক আফিসুর সব কিছু কি হয়ে যাবে ফানা হয়ে যাবে দাদা বাকি ছিল এরপরে আবার দ্বিতীয়বার তিনি সিংহ দিবেন তখন আবার আমরা যখন জাগ্রত হব আমরা যখন আবার জীবিত হব তখন আবার সে আল্লাহ তালার সঙ্গে আমাদের দেখা হবে সেখানে আমাদেরকে হিসাব দেওয়া লাগবে ওই কথাকে মনে করি দেওয়া হচ্ছে আলা আল্লাহ তালার তোমাদের রবের কোন নিয়ে আমাকে তোমরা ডিনাই করবে জিন এবং ইনসান বলো দেখি আল্লাহ তালা বলেন যে তোমরা আল্লাহ পরিচয় আরো জানা দরকার আল্লাহ কে ভালো করে কিছু নেসাম সে আল্লাহর কাছে আসমান জমিনে যারা আছে ফবাই কার কাছে চায় সে আল্লাহর কাছে চায় এবং তিনি প্রত্যেক দিন তার কত যে শান আছে। তার প্রতিদিন বহু রকমের সান হয় তাহলে এখানে তার কাছে সবাই চায় এখন তার কাছে সবাই চায় বলতে যারা চায় তাদেরকেও তিনি দেন যারা চায় না আল্লাহ আল্লাহতালার কাছে তাদেরকে কে দেন তাদেরকেও আল্লাহ তালা দেন এখানে চায় বলতে কেউ হয়তো ফর্মালি চায় আর কেউ চায় না কিন্তু খোঁজে তালাশ করে দরকার মনে করে আমার এটা দরকার এটাও এক রকমের চাওয়া আর তো কথা না আল্লাহ দিয়ে দিয়েছেন সবকিছু না চাইতেই তো তিনি এমন এক সত্তা চাইলেও যিনি দেন না চাইলেও তিনি দেন অনেক কিছু তিনি আমাদেরকে দিয়েছেন এই আয়াত দলিল হচ্ছে এই সমস্ত মাহলুক সমস্ত সৃষ্টি আহ আল্লাহর কাছে চায় আর আল্লাহর কারো কাছে চাওয়া লাগে না হচ্ছে এই হচ্ছে আল্লাহর কাছে চায় কিন্তু কেউ কেউ মুখ কাছে চায় না তার অন্তরের দরকার একটা প্রয়োজনীয়তা ফুটে উঠে সেটাকে আল্লাহ তালা চাওয়া হিসাবে ধরে নেন এবং আল্লাহ তাকে দিয়ে দেন তার দরকার পেয়ে গেছে কি চায় পেয়ে গেছে আল্লাহ জোগাড় করে দেন কুল্লা হুয়াফি সান প্রত্যেক দিন তিনি অনেক শানে থাকেন কি শান আল্লাহর এত শান এক একদিন কারণ কত লোক আল্লাহ তালার কাছে দোয়া করে তাদের দোয়া কবুল করেন কত লোকের দরকার সেটাকে পূরণ করেন কত লোক আল্লাহ কাছে বিপদ থেকে মুক্তি চায় তাদেরকে তিনি মুক্তি দান করেন কত লোক অসুস্থ হয়ে আল্লাহ কাছে চায় তাদেরকে তিনি সেবা দান করেন এই সব কিছু যে এত লোককে এত মানুষকে এত মাহলুককে আল্লাহ তালা লুক আফটার করেন এবং তাদের অবস্থা খেয়াল করেন এবং তাদেরকে যা যারা দরকার সেটা দান করেন এই সানগুলো হিসাব করতে গেলে এত এত শান এত সত বিষয় নিয়ে আল্লাহ তালাকে দিন করতে হয় যেটা গুণে শেষ করা যায় না আল্লাহ তালার এফেয়ার্স যে কত সানের একটি বাংলা আরবি ইংলিশ হচ্ছে আল্লাহ মানে ম্যাটার্স অব ডিলিং সো মাছ এক এক দিন হিউজ পরিমাণ ডিলিং তিনি করেন কারণ সমস্ত মানুষের রিজিক প্রত্যেক দিন তিনি দান করেন সমস্ত মাখলুকের রিজিক তিনি দান করেন এইগুলো কি সজাম জিনিস অল্প জিনিস কত জিনিসকে আল্লাহ ডিল করেন তো এইগুলা তুলে ধরছেন যাতে করে আল্লাহ তালা সম্পর্কে আমাদের ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যায় আল্লাহর শানকে আমরা বুঝতে পারি আল্লাহর মর্তবা এবং মর্যাদাকে আমরা রক্ষা করতে পারি আল্লাব দিকে মতো করে দিবান বলো দেখি জিন এবং ইনসান তোমাদের রবের কোনটাকে তোমরা ডিনাই করবে তারপরে তোমরা কেন ডিনাই করো সময় আসতেছে আমি তোমাদের হিসাব নেবো সানাফরুল এই দুইটা জাতি আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ফ্রি হয়ে নেব আমি অচিরেই ফ্রি হয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে মোকাবিলা করতে তোমাদেরকে নিয়ে বসতে তোমাদের হিসাব নিতে এই দুই জাতি কোন জাতি জিন এবং ইনসান এই দুইটা হল আসা কালান্ন আসা কালান হাজিসে এসেছে আল্লা আল্লাহর হাতে না ব্যস্ত থাকা সময় নাই কোনটাই আল্লাহ তালার জন্য আল্লাহর মহাব্যস্ততারও কোন কারণ নাই আর ফ্রি থাকারও কোনো কারণ নাই এটা আরব দেশে কথার কথা কেউ কেউ অনেক সময় শাসনের জন্য বলে রাখো আমি সময় তোমার ধর্ম ভালো করে এটা একটা ধমক দেয় ধরার জন্য আমি প্ল্যান রেডি করে রাখছি আল্লাহ কাফেরদেরকে ধরার জন্য এখন সময় খুব বেশি ব্যস্ত আছেন এইটা না এইটা আল্লাহ জন্য আপনার না আল্লাহ তাল্লা তাদেরকে ধমক দিচ্ছেন গেট রেডি সময় আসছে এবং আল্লাহ এখনই ধরবেন না এই জন্য আল্লাহ সময় নাই সেটা নয় আল্লাহ তার জন্য সময় ঠিক করে দিয়েছেন আমাদেরকে নিয়ে বসবেন হিসাব নিবেন আমাদের মধ্যে আর আল্লাহর মধ্যে আর কোন ট্রান্সলেটর ইন্টারপ্রেটর কেউ থাকবে না সরাসরি আল্লাহ তালা কথা বলবেন আমরা বুঝবো আমরা উত্তর দিতে হবে এমন একটা সময় আসছে। কিন্তু এখানে আসলে ধমক দেওয়া হচ্ছে অ্যালার্ট করা হচ্ছে এখানে থ্রেট করা হচ্ছে আমাদেরকে সাবধান করা হচ্ছে তারপরে আল্লাহ তালা বলছেন জিনেম ইনসানকে আবার সতর্ক করে দিয়ে তোমরা তোমাদের রবির পূর্ণ কে ডিনবি বলো দেখি ফুদু ফুদ না ইস জিনসান সম্প্রদায় ইনি তুম তোমরা যদি পারো মিন আসমান থেকে ছেড়ে দিয়ে ছে অন্য কোথায় চলে যাবে হ্যাঁ আমার রাজ্যে তোমরা বসবাস করবে না আমার রাজ্য ছেড়ে কোথায় যেতে চাও যাও দেখি কোথায় যাবে না ইসুলন যেখানে যাবে সেখানেই পাবে আমার অথরিটি এক্সারসাইজ সেখানেই আমার ক্ষমতা বর্তমান কোন জায়গা আছে যেখানে আল্লাহর ক্ষমতা নাই কোনো দ্বীপে গেলে আল্লাহর ক্ষমতার বাইরে দেওয়া যাবে কোনো জায়গায় নেই চন্দ্রে গেলে সেখানে আল্লাহর কোনো ক্ষমতা নেই সেখানেও আছে চন্দ্রের সৃষ্টি আল্লাহ তাল্লা সে তো আল্লাহর দুনিয়ার মধ্যেও আমার রাজ্য ছেড়ে দিয়ে কোথায় চলে গেলে যেমন তোমার কোনো জায়গা আর আখেরাতে তুমি আমার থেকে পালিয়ে যেতে চাইলেও জাগানোর পালানোর কোনো জায়গা নেই যে আল্লাহকে না আমি অন্যদিকে পালাই চলে যাই দেবো না পৃথিবীর মধ্যে মানুষ অনেক সময় আইন আদালত কোর্ট কাছারি থেকে পুলিশ থেকে বাঁচানোর জন্য পালিয়ে যায় আমাদের দেশে ইন্ডিয়া চলে যায়। তাই না পালানোর জন্য। তারপরে যার বিদেশে অনেক সময় চলে যায় ধরপাকড় থেকে বাঁচানোর জন্য মানুষ আত্মগোপন করে আরেক দেশে চলে যায় কিন্তু আল্লাহ তালার কাছ থেকে পাকড়ানো থেকে বাঁচার কোন উপায় নেই কেমতের দিন ধরা দেবো না হিসাব দেব না অন্য কোন জায়গায় চলে যাবে এমন কোনো জায়গা নেই হ্যাঁ ফানফুজু আল্লাহ চ্যালেঞ্জ করলেন যাও দেখি লু না ইসুলত যেখানে যাবে সেখানে দেখতে পাবে আমার ক্ষমতা বর্তমান রয়েছে তো আল্লাহ তালা এই যে চ্যালেঞ্জ করলেন সেই চ্যালেঞ্জটা আখরাতে চ্যালেঞ্জ বিশেষ করে হ্যাঁ সেদিন ইনসান পালাতে চাইবে কোনো জায়গায় পালানো যায় কিনা খুঁজবে অনেক সময় ক্রিমিনাল খোঁজার চেষ্টা করবে দিকে পালানোর রাস্তা পাওয়া যায় কিনা তো বলা বলি করবে একে অপরকে বলবে দেখো তো ভাই পালানোর কোনো ব্যবস্থা আছে কোন জায়গায় লুকানো যায় ইনসান জিজ্ঞাসা করতে চাইবে খুঁজতে চাইবে জানতে চাইবে অন্বেশ্বর আল্লাহ তালা বলেছেন কাল্লা কখনো হবে না কোন জায়গায় পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই আর সেখানে যদি তুমি ওই আল্লাহর কাছে হিসাব নেওয়ার সময় টিকতে না পারো আর তুমি পালিয়ে যেতে চাও কেউ কেউ পালাতে চাইবেও কেউ কেউ পালাতে চাইবে হাদিসে এসেছে যখন তারা পালাতে চাইবে কেমতের দিন আল্লাহ সামনে ধরা আসবে না এদিকে একটু বড় থাকবে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন ফেরেস তারা গিয়ে তাদেরকে পাকড়াও করবে তারা আগুনের লেলিহান শিখা দিয়ে তাদেরকে তারা ধরে আনবে আর তাদের মাথার উপরে লোহা সীশা এগুলাকে গরম করে এগুলাকে ঢালাই করে একদম গরম করে নরম করে এগুলোকে তরল বানিয়ে তাদের মাথার উপরে ছেড়ে দেবে হোল বডি এগুলা দিয়ে মানে যেন শরীরের আবরণ হয়ে একটা ড্রেস হয়ে যাবে নজবিল্লা এরকম গরম সীসা ঢালা হ্যাঁ এরকম প্রাচীন কি বলে আপনার কাপড়ের মতো ড্রেস এর মতো শরীরের যদি আবরণ ঘটে যায় তাহলে আজাবটা কিরকম হবে ইন্না যা তালা বলছেন যে তোমাদেরকে তখন পাঠানো হবে তোমাদের পৃথিবীর দুইটা শাস্তি দি একটা সুয়াদ আর একটা হচ্ছে নুহাস সুয়াদের অর্থ কি সুয়াদের হচ্ছে লাহাবুন্নার আগুনের দাউ দাউ করে লেলিহান শিখা যেটা এইটা দিয়ে তোমাদেরকে পাকড়াও করা হবে পালাতে চাইনি হ্যাঁ আর নুহাসের একটি অর্থ এসেছে দোকান ধোঁয়া আরেকটি অর্থ এসেছে সেটার দ্বারা যে আল মুজাব ও আলাইকুম ধাতুকে তরল করে এই দুই শাস্তি দিয়ে তাদেরকে ধরে নিয়ে আসা হবে আল এ রবিকুমা চুকা জীবান তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে কিভাবে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করো চিন্তা করে দেখো হাসরের ময়দানের একটু সিন আসলো বাকি আরো সিন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন কিভাবে আল্লাহ জিজ্ঞাসা করবেন আমাদেরকে এরপরে ক্রিমিনালকে কিরকম শাস্তি দেবেন আল্লাহ তালা তাদেরকে পাও ধরে চুল ধরে টান দিয়ে কিভাবে জাহা নামে নিক্ষিপ্ত করা হবে এরপরে আল্লাহ তালা যারা এর বিপরীতে নেক আমল করেছেন তাদেরকে আল্লাহ তালা কি পুরস্কার দিবেন এই হাসরের ময়দানের আখের বাকি সিনগুলো হাসারের ময়দান এবং জান্নাত জাহানাবের অনেকগুলো সিনে আল্লাহ তালা প্রেজেন্ট করবেন ইনশালা আগামী আয়াতগুলোতে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তফফিক দিলাম আগামী সপ্তাহে শুনবো আমাদের তফসি শুরু হবে আগামী সপ্তাহে সাঁত্রিশ নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ